আবদুল্লা রদুল্লাহ তালানহতে বর্ণিত যে তিনি ইবনু আরকামের নিকট একটি পত্র লিখলেন যে তুমি সুবা আসলামিয়াকে জিজ্ঞেস করো নাবি সাল্লাহু আল্লাহ সাল্লামকে তাকে কী প্রকারের ফাতোয়া দিয়েছিলেন সে বলল তিনি আমাকে সন্তান প্রসব করার পর বিয়ে করার ফতোয়া দিয়েছেন